বারা রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর রুকু ও সাজদা এবং তিনি যখন রুকু হতে মাথা উঠাতেন এবং দু সাজদার মধ্যবর্তী সময় সবই প্রায় সমান হতো।